ইবনু উমার রদালতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলসালামকে জিজ্ঞেস করল ইহরামকারী কি পরিধান করবে তিনি বললেন সে জামা পরবে না পাজামা পরবে না টুপি পরবে না জাফরান বা ওয়ার্স রঙের রঞ্জিত কাপড় পরবে না আর জুতা না পেলে মোজা পরবে তবে তা কর্তন করে পায়ের গিরার নিচ পর্যন্ত নেবে নাফির রহমতুল্লাহি ইবনু উমর দেলাও তাল আহ্ন এর সূত্রে নবী সাল্লা সাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেছেন